সালামু আলাইকুম ওরিহি ওবরকাত আলহামদুলিল্লাহ ও সালামসুলিলাম পিস টিভি বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শক কোরআনুল করিমের ঘটনা সম্মানিত সুদী আজকে লোকমান এর উপদেশের একটি শেষ পর্ব আলোচনা করব আমরা ইনশা আল্লাহ আর এই জন্য স্টুডিওতে যে সকল অতিথি আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন তাদের সাথে প্রথমে পরিচিত হয়ে নি প্রথমে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলমদিন শেখ মুখলেসবিন আর্শাদুম এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলমিন শেখ আব্দুর এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমদ্দিন শেখ মুজাফর বিন মরসিম السلام عليكم ورحمة الله ওয়া বারাকাতু যোথারিতি উপস্থিতপনায় রইছি আমি ہارুন হোসেন বলছিলাম যে লোকমানের উপদেশাবলী লোকমান তার ছেলেকে এবার বল্লিন ওয়ালা তুসা'ির খদ্দাক লিন নাস বাবা তুমি মানুষের সাথে কথা বলতেনি গাল ফেরিয়ে কথা বলিও না ওয়ালা তামশি ফিল ان الله لا يحب كل مختال فخور الله ওই সকল ব্যক্তি যারা অহংকার করে চলে তাদেরকে তিনি পছন্দ করেন না চলুন আমরা এই উপদেশগুলি শুনি প্রথমে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি शेख মোজাফফর আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মওলানা নবি তিনটি বিষয় নির্দেশ দেওয়ার পরে তিনি বলছেন এবার এবার আচরণগত কয়েকটা কথা বলছেন আগে ছিল এগুলো সম্পূর্ণ এবাদত খাস করে এবার বাহ্যিক আচরণ সম্পর্ক একটা কথা বলছেন ওলা তোসাই হদ্দাকালীন নাস। মানুষের অহংকার মূলত প্রকাশ পায় তার কথার মাধ্যমে এজন্য যখন কথা বলবে তখন গাল কথা বলো না অর্থাৎ সোজা কথা বলছে তার সঙ্গে কিন্তু থেকে কথা ফিরিয়ে বলছি তার ছেলেকে লক্ষ্য করছে মারাহা তারপরে বলছেন ইন্নাল কুল্লা মুখতালিন ফাকুর যারা অহংকারের বেশে জমিনে চলে আল্লাহ রাব্বুল আলী তাদেরকে পছন্দ করেন না এরপরেও দুইটা উপদেশ আছে যে প্রথম কথা ছেলেকে কিভাবে সমাজের জন্য গ্রহণীয় করবেন একজন দায়ী হলে একজন আদর্শবান ব্যক্তি হলে তার জন্য কি প্রয়োজন আগে তিনি ভেবেছেন তারপরে তার সন্তানকে বলছেন কথাগুলো উল্লেখ করছেন তা আগে অভিভাবককে ভাবতে হবে আমি আমার সন্তানকে কি বলবো আর কি শিক্ষা দেব যদিও এটা নিয়ে এসেছেন সন্তানদের জন্যই পিতা তার ছেলের উপরে কোন আল্লাহ এখানে যেহেতু মানুষ কথা বলার সময় অহংকার প্রকাশ করে একজনকে কথা বলছে দিকে তাকিয়ে আছে যে ব্যক্তি কথা শুনছে তার জন্য কতটা ভারী এবং তার কাছে এই জিনিসটা কত কষ্টকর এবং কত নিকৃষ্ট বিষয় একটা কথা বললেন যে প্রকাশ পায় পরিচালনা বা চলাফেরাই এটা দ্বিতীয় প্রসঙ্গ তিনি বলতে চাইলেন সুন্দর করে আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখলে বুঝতে পারি যে লোকমান রাজি আল্লাহ বেশ ধারাবাহিকভাবে ছেলেকে উপদেশ দিয়ে আসছিলেন আস্তে আস্তে এই পর্যায়ে এসে অহংকারের বিষয়টি ছেলের সামনে পেশ করছেন এখান থেকে আমরা খুব স্পষ্ট একটা জিনিস ধরে নিতে পারি যে মানুষের আচরণগত জীবনে সবচেয়ে যেটা দুর্বল আচরণ সেটা হলো অহংকার মানুষের চলার জীবনে অনেকটাই আচরণ প্রমাণ হয় কথা বলে हत्या आचार आचरण देखा व्यवहार तो आचरणगत हिसेब मानुषर जेटा सब चे दल आचरण सेहंकार जी कथाटा अल्लाह रसुलर अन्न कथा दिए फुटे उठे जेखने रसुल सल्लाम जे हमें तुम्हारे तीनटी विषय जा मानूष के ध्वस करे तीनटर जे शेष जेटी से जबाबुल मारे बेनाफसे বিদ্যার অহংকার করা অর্থ সম্পদের অহংকার করা যাবতীয় সাইড যেগুলো অহংকার বলে সমাজ বুঝে এরকম কিছু করা মানে প্রতিপক্ষকে খাটো করা এরকম যদি হয় তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এটাই হল সবচেয়ে খারাপ আমরা অবশ্য আল্লাহতাল্লার বাণী থেকে স্পষ্ট বুঝতে পারব আমরা পেশ করলে যে আসলে আমার ভালো আচরণ কোথা থেকে শুরু হবে যেখানে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন অবদুল্লাহ আল্লাহ তুষির কুবি হিসায় তোমরা আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না এরপরে বললেন অবিল এহেসানা পিতা মাতার সাথে সদাচরণ করো এরপরে বললেন অবেদিল কুরবা অল এতমা অল মাসাকিন তোমরা সদাচরণ করো নিকট আত্মীয়র সাথে এরপর এতিমের সাথে এরপর মিসকিনের সাথে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়াল জারেদিল কুরবা অল জারিল জনব যারা দূর আত্মীয় তাদের সাথে যারা নিকট আত্মীয় তাদের সাথে এরপরে আল্লাহ তালা বলছেন चलार चल साहस माल आयान तुम्हारा डान हाथ जर मालिक दास दास भलो आचरण करो यही कथा बोल आल्लाह तला निश्चय आल्लाह तला जरा अहंकार कर তাদেরকে ভালোবাসেন না তাহলে সদাচরণের ভালো আচরণের অহংকার মুক্ত আচরণের লোক হলো এরা এই লোকগুলির সাথে যখন মানুষ অহংকার মুক্ত আচরণ করতে পারবে সেই লোকটাই মুক্ত ভালোকার অহংকারী কারা এর পরিচয় নিজে দিয়ে দিয়েছেন বলছেন যে দুটা গুণ যার মাঝে থাকবে সেই অহংকারী একটা হচ্ছে যে সত্যকে গ্রহণ করতে পারে না সে যত বড় আলেম হোক সে যত বড় আবেদ হোক সে যত দান খেরাত করুক না কেন সত্যকে করতে পারে যাবে আরেকটা হচ্ছে কি মানুষকে ছোট মনে করা আমার নিজকে নিজে বড় আমি অনেক কিছু আমি বড় আলেম সুতরাং ও কি কিছু না যেই শরীরের মানুষ হোক তাকে ছোট মনে করা এমনকি অতিম মিসকিম তারপরে গরিব যারা আছে যারা প্রতিবন্ধী রয়েছে এদেরকে পর্যন্ত আপনার হীন চোখে দেখা যাবে না কারণ কার মাধ্যমে আল্লাহ কি করবে কাকে এটা আল্লাহ ভালো জানেন কারণ আমরা দেখেছি বুড়ো বড়ো যারা পৃথিবীর যারা ইতিহাস কায়েম করেছেন এরা এতিম ছিলেন বেশিরভাগ ইমাম বখার রহমেল্লাহ এতিম ছিলেন স্বয়াব মোহাম্মদ সাল্লা সাল্লাম এতিম ছিলেন ইমাম মালিক রহমাল্লাহ এতিম ছিলেন ইমাম আহমদ রহমাল্লাহ এতিম ছিলেন কাজে বড়ো বড়ো যারা ইমাম এতিম ছিলেন এবং একটা যারা মানুষ আপনি সবচেয়ে বড় কথা হলো অহংকার চলে গেছে তারপরে সে মানবে না করার বিভরীতে চলে গেছে মানবে না রসুলের হাদিস তার বিভরীতে চলে গেছে মানবে না বুঝে জানে কিন্তু সে তার ব্যক্তি স্বার্থের জন্য অথবা সমাজিকতার জন্য লৌকিকতার জন্য পারিপার্শ্বিক কারণে সে কিন্তু এই হকটাকে প্রত্যাখ্যান করা এটি হলো সবচেয়ে বড় অহংকারী সবচেয়ে বড় অহংকারী আর যেটা হলো যে মানুষকে অবমূল্যায়ন করা মানুষকে তুচ্ছ জ্ঞান করা নিজেকে অনেক যোগ্য বলে দাবি করা এটি তো অহংকার বটেই কিন্তু প্রকৃতপক্ষে রস আস্তম যে জিনিসটাকে তুলে ধরেছেন সেটা হলো আগের বাক্যটাতে বলেছেন যে ইন্দ জামিলা আল্লাহ হচ্ছেন সুন্দর সুন্দর অহংকারী হবে কেউ যদি ভালো পোশাক পরে কেউ যদি ভালো জুতা স্যান্ডেল পরে তাহলে কি অহংকারী হবে তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন যে না তা তো অহংকার নয় ভালো পড়াই তো মানুষের জন্য হচ্ছে ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো এই আলোচনায় ইনশা আল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা সালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত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 प्रत्येक नियतर निर्भरशील प्रत्येक मानुषर तयत कर प्रथम खंड ओहर सूचना हादिर संख्या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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে আসসালাম আলাইকুম রহমতুল সম্মানিত বিরতির পর আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি জি সেটা বলছিলেন শেখ যে অহংকারের বিষয়ে জনাব অহংকারের বিষয়টি আসলে আমাদের খুব ভাবা প্রয়োজন কেন মানে জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন অহংকারী দিয়ে এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় এবং বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের ভিতরে যেন থাকে এটা জরুরি আবু হর রাজিয়াল্লাহ তালে বলেন রসুল সাল্লিহাল্লাম বলেছেন পুস্তু শহেদাফি সাবিল্লাহ বিচার মাঠে প্রথমে যাদেরকে দিয়ে আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন তার প্রথম ব্যক্তি হলো যে আল্লাহর পথে শহীদ হয়েছে ফৌতিহী তাকে নিয়াসা হবে আল্লাহ আল্লাহতালা তাকে তার সামনে নিয়ে আসবেন ফারা ফাহু নেয় মাহু ফা তাকে আল্লাহ বলবেন এইগুলো কী সব তোমার কর্ম নেয় ফা সে দেখে চিনতে পারবে যে হ্যাঁ এইগুলো আমার কর্ম জেহাদ করেছে অনেক ফলাফল দেখতে পাচ্ছে তখন আল্লাহ বলবেন ফিমা ফি কি তুমি কি আমল করেছ তখন লোকটি বলবে আমি একমাত্র তোমার পথে জেহাদ করেছি হাতটা উষ্ শেষ পর্যন্ত আমাকে শহীদ করা হয়েছে আমি নিজেই শহীদ হয়ে গেছি তখন আল্লাহ তালা বলবেন কাতাল তালেকাল আন্না কা তুমি যুদ্ধ করেছ যেন তোমাকে মানুষ বলে যোদ্ধা বীরবাহাদেলেছে তুমি যেটা চাচ্ছিলে সেটা মানুষ তোমাকে বলে ফেলেছে এখন আর তোমার এই ফা সোহেবা আলাওয়াজি, ফেরাবে তাকে আদেশ দেওয়া হবে ফোহেবা আলাও কোন রিয়া আছে যে সেটা দেখালো সৌন্দর্য প্রকাশের জন্য কিন্তু যেহেতু এখানে এই হাদিসে জরি তাকে বীর পহলান বলাও। হোক এই কারণে সে রিয়া করেছিল আর রেটইটাকে কিবরের পর্যায়ে নিয়ে যাচ্ছে এখানে এখানে একটা কথা আমাদের ছেড়ে যাবে হয়তো এরপরে যেহেতু বিষয় হবে না যে লাস্ট আয়াতে বলা হয়েছে যে ওয়াকদুদ মিন সাউতিকা যে তোমরা শব্দকে হীন করি শব্দ অর্থাৎ ধীরে কথা বলো জোরে কথা বলো ইননা আনকারাল আসত হামির যে চিৎকার করে কথা বলা হচ্ছে আগে আসছে ওয়াকসুদ ফিশেক জি যেটা হলো যে অহংকার চলার পথে বুঝতে পারে আসলে অহংকারের সংজ্ঞা একটা মানুষ মনে করে এটা তার গাম্ভীর্যতা আর আরেকটা মনে করে অহংকার করে কিন্তু দাবি করছে যে না আসলে অহংকার নেই ভিতরে একটা গাম্ভীর্যতা আছে তাই চলে চলে গাম্ভীর্যতা আর অহংকারী কথা মানে তার গাম্ভীর্যতা যদি প্রকাশ করে আরেকজনকে তুচ্ছ করা তাহলে এটা অহংকার হবে না যদি গাম্ভীর্যতা নিজে মনে করে যে আমি গাম্ভীর্য ব্যক্তি তাহলে অহংকারী ব্যক্তি সুধা কথা বরং তাকে দেখে যেন একজন বিনয়ী মানুষ মনে হয় এবং তাকে যেন মনে হয় যে সে ব্যক্তিত্ব রক্ষা করে চলছে জনগণ তাকে বলবে যে না লোকটা আসলে তিনি হলেন তারপরে অহংকারী না আসলে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি এই কথা ঠিক নয় গাম্ভীর্য এক আর অহংকার একটা অহংকার সহকারে সকল দর্শক মন্ডলীকে আমরা বলে নিতে চাচ্ছি দেখুন যেটা এখনই আমরা মুজাফরবিন মহাসিনের মুখে শুনলাম যে আনাস্লাহ তালানা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কারো অন্তরে যদি সরিষা সমপরিমাণ অহংকার থাকে তাহলে সে জান্নাতে যাবে না এই কথাটা আল্লাহ রসুল অন্য জায়গাতে বলছেন আল্লাহ উখবে রুকমিন আহালিন্নার আমি তোমাদেরকে কি জাহান্নামের অধিবাসীদের কথা বলবো না তখন সাহাবিগন বললেন বলেন তখন আল্লাহ রসুল বলছেন কুল্ল অতুল্লিন যারা অহংকারী। যারাই সীমা লঙ্ঘন করে চলে ভাষা ব্যবহার করে আর অল একদিকে বললেনা আরেকদিকে বললেন নামে দুইটাই পরিষ্কার আরেকটা কথা অহংকারীদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করো আল্লাহ সকল মুসলিম ভাই বোন কে অহংকার মুক্ত করো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন অহংকারীদের বিষয়টি এইভাবে যে আল্লাহ আল্লাহতলা বিচারের মাঠে এক হাত দিয়ে সপ্তম আকাশ ধরবেন আর এক হাত দিয়ে সপ্তম জমিন ধরবেন আকাশ আর জমিন ধরে বলবেন আনা মালিকুলামাক আইনাল জব্বারুন আইনাল মোতাকবের আমি হচ্ছি রাজা ধীরাজ সব কিছুর ক্ষমতা আমার হাতে আজকে অহংকারী স্বৈরাচারীরা কোথায় অহংকারীদের জন্য অপমান যে বিচারের মাঠে কথা আল্লাহ বলছেন অন্য হাদিস এসেছে যে এই জাহান্ন আল্লাহর সাথে তর্ক তর্ক লাগিয়ে দিবে। বলবে যে লেমা আলাল জাহান্নিনা জব্বেরিন আল্লাহ তালা আমাকে এই অহংকারী স্বেচ্ছাচারীদের উপরে প্রাধান্য দেওয়া হলো কেন তখন আল্লাহ তালা বলবেন এন নামা আন্তি গাজাবি জাহান্নাম আমার আমার রাগ বেকে শাস্তি তাহলে এক নম্বর চলা দুই নম্বর আপনার হচ্ছে চলার মাধ্যমে তারপরে কি বলছেন লোকমান তার ছেলেকে যেটা বলেছেন সেটা হলো তুমি চলবে চলার মধ্যে মধ্যম্প অবলম্বন করবে এবং তোমার আসলে উল্লেখ করা হয়েছে এগুলো কিন্তু সবগুলোর মধ্যে অহংকার প্রকাশ পাই চলার মাধ্যমে এটা হয়তো অনেকে বুঝতে পারবে না সেজন্য আমি বলে দিলাম ঘটনা হলো যে আল্লাহর এই বান্ধা বলছেন চলতে গেলে তুমি কি করবে শালীনতা বজায় রেখে চলবে একেবারে দাম্বিক হতে হতে মনে মনে এইরকম ভাব করো না যে তুমি এখানে উঠতে উপরে চলে যাবে এই ক্ষমতা তোমার এখানে একটা মাপ দেওয়া হয়েছে হাদিসে এই জন্য যখন কোনো ব্যক্তি উপরে উঠবে তখন বলবে আল্লাহবর যখন নিচে নামবে তখন বললো সুবাহ আল্লাহ কারণ উপরে উঠার সময় সে যেন না ভাবে যে আমি অনেক অহংকারী হয়ে গেলাম হয়ে স্মরণ করে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সুতরাং আমার মধ্যে অহংকার প্রকাশ না পাই যেহেতু মানে মানুষ কখন অহংকার বেশি চলে একটু মানুষ আছে অকশিল্পী মাসে চলার পিছনে দেখা যাচ্ছে তার গোড়ালি সবসময় উপর দিকে থাকে গোড়ালিটা নিচে নামে না আর যে সমস্ত ব্যক্তিদের মধ্যে অহংকারটা প্রকাশ পায় তাদের চলার ভিতরে এমনকি সে আওয়াজ করে চলে তার আওয়াজটা মনে হচ্ছে অহংকারী মানুষ না এটা আল্লাহ রাব্বুল আলম যে তো মানুষের চা এবং সৃষ্টি কোন কোন জায়গা থেকে অহংকার প্রকাশ পায় আল্লাহ সেটা প্রমাণ করে দিচ্ছে আমরা এখানে খুবই স্পষ্টভাবে একটা জিনিস পেশ করতে পারি সেটা হচ্ছে যে অত্র বিবরণে ছেলেকে উপদেশ দিতে গিয়ে কথাটা পেশ করার পরে দুইটা কথা উল্লেখ করেছেন একটা কথা আর একটা চলা আমাদেরকে বুঝে নিতে হবে যে এই দুইটাই জায়গাই হচ্ছে মূলত অহংকার যখন মানুষ যখন চলবে রাস্তায় তখন তাকে মাথা নিচু করে स्वाभाविक गति चलते है तक से मानुष के बुझा जी अहंकार मुक्त अवस्थाई चलती और जख कथा तक नरम कर प्रतिपक्ष के मूल्यायन करता बोलने तक से बुझे जे हमें अहंकार मुक्त अवस्थाई कथा बोल और नरम जेटार फलाफल सरसरि जानना यह दुटे जिन अहंकार मुक्त हार मध्यम चलने के चलार गति देखाते हैं নরম হয়ে চলা মাথা নিচু করে স্বাভাবিক গতিতে চলা আর কথা বললে নরম করে কথা বলা প্রতিপক্ষকে তুচ্ছ করে না বলা তাহলে নিজেকে প্রকাশ করতে পারবো যে আমি এখন অহংকার দিয়ে কথা বলা ওটাই বলছে কথার মাপ থাকতে হবে একদিকে কথাটা হতে হবে শালীন আর একদিকে কথাটা হবে ভদ্রতাপূর্ণ। আর কথাটা জন্য আওয়াজ সম্পন্ন অনেকেই কথা বলে ভালো কিন্তু আর জীবনে এক জায়গার মতো হওয়ার মতো না দেখলেই মনে পড়বে যে সেদিনের কথা বলেছিল যতই ভালো কথা সময় এমন হয় কিন্তু অনেক সময় ব্যথা দিয়ে দেয় কষ্ট হয় সম্মানিত সুদর্শক আমরা এই আলোচনার ভিতর দিয়ে জানতে পারলাম যে একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে তাকে অবশ্যই শালীন হতে হবে ভদ্র হতে হবে অহংকার মুক্ত হতে হবে আর মানুষের অহংকার প্রকাশ পায় তার কথার মাধ্যমে প্রকাশ পায় তার পদক্ষেপের মাধ্যমে তার আওয়াজের মাধ্যমে সুতরাং সেগুলি নিম্ন করার জন্য উপদেশ দেওয়া হয়েছে আর মনে রাখতে হবে যে এখানে স্পষ্ট বলা হয়েছে ইনকার হামিদ গাদার আওয়াজটি সবার জন্য তিক্তকর সবচেয়ে বিরক্তিকর সুতরাং আমরা যেন বিরক্তিকর মানুষের জন্য না হইল সবাই যেন ভদ্রনম হয়ে দাওয়ি পালন করতে পারি লোকমানের উপদেশ আর এর থেকে যদি আমরা শিক্ষা তবেই আমাদের সফলতা ধন্যবাদ আপনাদেরকে বিদায় আরজ আসালাম আলিকুম রহমতুল্লাহ তারা কারা প্রতি কাজ তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্ধু বেলাহীম তবে ইচ্ছে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্য এবং ভান্তের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না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 টু ইম্পিমেন্ট দিন ইসলামিক দেখুন গাইডেন্স প্রতিবার রাত সাড়ে সাত টাই আপন সম্প্রচার সকাল